হুকুম গুলি পালন হইলে সবচেয়ে বড় কি আর সবচেয়ে বড় শরীয়তের হুকুম গুলি রে কি করা পরিত্যাগ করা ইসলাম এটা শরীয়তের হুকুম কি করা আল্লাহর হুকুম রে পালন করা এটা হইলো কি ইসলাম আর আল্লাহ হুকুম রে নষ্ট করা এর নাম হইল কি করা করা বিশৃঙ্খলা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা অশান্তি সৃষ্টি ধ্বংস বিশৃঙ্খলা নয়ন সন্ত্রাস এটা হইলো আল্লাহর হুকুম রে অমান্য করার মধ্যে আল্লাহর হুকুম গুলি পালন এটা হইলো সংশোধন এটা হলো শান্তি বজায় এটা হলো শৃঙ্খলা আল্লাহর হুকুমের বহির্ভূত জিনিস দিয়া এসলা হতে পারে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 তারা এখানে কি বলবে যে আল্লাহ তালার একজন সম্মানিত নবী কি করলেন হত্যা করলেন এই হত্যাটা কি পাপ নটা হলো সংশোধন এই হত্যাটাই হত্যা সংশোধন তাইলে হত্যা করা এটা নবীদের সানের পরিপন্থী হ্যাঁ নবীদের সানের পরিপন্থী না হত্যা করা তাইলে উলি বুজুর্গদের সানের পরিপন্থী হবে যে অলি বুজুগরা মনে করে যে আমাদের আমাদের ওলায়াতির পরিপন্থী হইল হত্যা ওলি ওলি না শয়তানের যেই ওলি মনে করে যে তার সানের পরিপন্থী হত্যা করা আল্লাহর নাফর মানদেরকে হত্যা করা কাফেরদেরকে হত্যা করা তার সানের কি পরিপন্থী তার মর্যাদার পরিপন্থী না আল্লাহর শত্রুদের কি করা হত্যা করা আল্লাহর অলির সানের পরিপন্থী হবে না কারণ আল্লাহর নবীর সানের পরিপন্থী না আল্লাহর কি কি করা হত্যা করা আল্লা সানের পরিপন্থী হবে আমার জাদার এমন ছিলেন যাদের সাথে মিলে যুদ্ধ করেছে অনেক আল্লাহ আল্লাহ এখানে দেখেন পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ রব আলিন যে অনেক নবী এমন রয়েছেন मर्जदार विपरीत मने मर्जादार विपरीत मन की करा जुद्ध करा। মূর্খতা দেখেন কেমন জগন্য ধরনের মূর্খতা এদের যদি আল্লাহ রব আলমিন লোকদেরকে একজনের দ্বারা অপরজনকে প্রতিহত না করতেন দফি যদি আল্লাহর পক্ষ থেকে প্রতিহত ব্যবস্থা না হতো লাফাস পৃথিবী অশান্তিময় হয়ে পড়ত আলামিন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জগৎ উপর বড় অনুগ্রহকারী দু ফাজ বড় অনুগ্রহকারী আল্লাহ রব আলের সেই বড় অনুগ্রহের ফল হল যে আল্লাহ পৃথিবীবাসীর একদলকে আরেক দল দিয়ে কি করেছেন প্রতিহত করেছেন হলে এই প্রতিহততা যদি না থাকত তাহলে পৃথিবী কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত অশান্ত হয়ে যেত এটা বসবাসের অন উপযুক্ত হয়ে যেত তাহলে পৃথিবীর অস্তিত্বের জন্য প্রতিহত ব্যবস্থাটা এটা কি অপরিহার্য পৃথিবী পৃথিবী বসবাসের উপযোগী থাকা এটা আর জন্য প্রতিহত অপরিহার্য পৃথিবী শান্তিময় থাকা এটা এর জন্য প্রতিহত ব্যবস্থাটা অপরিহার্য যেখানে পৃথিবীর অস্তিত্বের জন্য প্রতিহত ব্যবস্থা অপরিহার্য সেখানে পৃথিবীর মধ্যে আল্লা রবুল্লাহ পূর্ব থেকে চলে এসেছে পৃথিবী যে বিদ্যমান আছে পৃথিবীর মধ্যে যে বসবাস চলতেছে এটা কিসের বদলতে আল্লা পাখির অনুগ্রহে পরস্পরের একজনের দ্বারা আরেকজনের কে প্রতিহত করার মাধ্যমে কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত তাহলে যেহেতু পৃথিবী আসে ধ্বংস হয় নাই তাহলে বোঝা গেছে প্রতিহত ব্যবস্থা কি ছিল হ্যাঁ প্রতিহত ব্যবস্থার ঢং বা পদ্ধতি বা এর বিধানের পূর্ণতা এটা কি ছিল বিভিন্ন সময় বিভিন্ন ছিল কিন্তু ছিল এটা ছাড়া পৃথিবী কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে প্রতিহত ব্যবস্থা থাকা এটা কি ধ্বংস না এটা রক্ষা রক্ষা প্রতিহত ব্যবস্থাটা এটা রক্ষা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 ছোট ছোট রাষ্ট্রগুলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া নিজের টিকে থাকা নিজের সমৃদ্ধ হওয়া এটা চিন্তা করতে পারে না ইসলামের মতো মহান আদর্শ যে আদর্শের শত্রু হইল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ না ইসলামের আদর্শের শত্রু সেই আদর্শ রক্ষা পাবে প্রতিহত ব্যবস্থা ছাড়া হ্যাঁ কেমনি কল্পনা করা যায় আর ওই আদর্শের জন্য কোটি কোটি মানুষ কি আছে शत्रुतोद प्रकाश जेहदल्लाब्बल रबीन पक्षग्रह प्रकाश जन आल्ला तो खाले आल्ला अनुग्रह प्रकाश ही যদি আল্লাহ রবুল আলমিন লুকদের কে একের দ্বারা অপরকে প্রতিহত না করতেন সব এবং মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহ রব আলিনের নাম স্মরণ করা হয় সেগুলো সুরান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 আল্লাহ রব আলিনের আবাদতের যে ব্যবস্থা ছিল সেইগুলির সুরক্ষা হয়েছে কি দিয়ে প্রতিহত ব্যবস্থা দিয়েই আল্লাহবাক বলে দিয়েছেন যে প্রতিহত ব্যবস্থা যদি না থাকতো তাহলে স যুগে এই আবাদত খানা যেগুলো আপন আপন যুগে কি ছিল ঠিক ছিল এগুলি কি থাকতো না বাকি থাকতো না লাহুদ্দিমাত কি করে দেওয়া হতো ধসিয়ে দেওয়া হতো লাহুদ্দিমাতের অর্থ কি ধসিয়ে দেওয়া হতো অস্তিত্ব এগুলোর থাকত না তো সেগুলি অস্তিত্ব রক্ষা পেয়েছে কিসের মাধ্যমে প্রতিহত ব্যবস্থার মাধ্যমে এখানে দেখেন মসজিদের উল্লেখ করা হয়েছে যে মসজিদ नाम स्मर अर्थात मस्जिदे नाम मस्जिदे तिलवात है मस्जिदे बस्जिदे दिनेर की चा সেই মসজিদ প্রতিরক্ষা ব্যবস্থা হবে না না। না। থাকবে এই মসজিদের অস্তিত্ব টিকার জন্য মসজিদ আবাদ থাকার জন্য জরুরি কি প্রতিহত ব্যবস্থা না শুধু মসজিদের নামাজ মসজিদের তিলওয়দের মধ্যে তালিম এটা ये मस्जिद के टिका रखे अल्लाह तब्बुल आलमी बस्जिद कर्मकांड ग নিশ্চিহ্নায়নি কিসের কারণে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে দিনী প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় নিশ্চিহ্ন হয়ে যায় এগুলি অস্তিত্বহীন হয়ে যায় কি না থাকার কারণে প্রতিহত ব্যবস্থা না থাকার কারণে এখন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 যে সে কি কথা পারে না কথা বলতে পারে না এই জন্য লোকটাকে মৃত বলা হচ্ছে মৃত কেন কারণ সে কথা বলতে পারে না কারণ জিন্দা থাকলে তো কি বলতে পারতো কথা বলতে পারতো আরেকজনে মরা এই জন্য যে সে চোখে দেখে না জিন্দা থাকলে তো কি দেখত চোখে দেখতো এই জন্য লোকটা কি মরা আরেকজনে বলে এই লোকটা মরা এই জন্য যে সে কথা শুনে না জিন্দা থাকলে তো কথা কি করতো শুনতো আরেকজনে বলে এই লোকটা মরা এই জন্য যে সে হাঁটে না জিন্দা থাকলে তো কি করতো হাঁটতো উল্লেখ করছে আর তাদের কারণ এক পর্যায়ে বাস্তবের সাথে মিলেও দলিলটা মিলেও যে আসলে তো যদি মরানা হইতো তাইলে সে চোখে দেখতো দুই জন্য দলিল দিছে চোখে দেখে না এই কারণে কি মরা এই জন্য এই বিভিন্ন কারণ বর্ণনা করতেছে কি থাকা থাকা না এখন বোখারা সমর এই সমস্ত আবাদ জায়গাগুলো অনাবাদ হয়ে গেছে আল্লা রব্বুল আলমিন বলেন যে আবাদ পৃথিবী অনাবাদ হয়ে যাবে আবাদ পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে আবাদ আবাদের বন্দিকে স্থানগুলো গুলো অনাবাদ হয়ে যাবে ধসে যাবে কিনা না থাকলে ব্যবস্থা না থাকলে আল্লাহ পুরস্কার বলে দিচ্ছেন যে কারণটা বাস্তবায়ন হয়েছে প্রতিহত ব্যবস্থাটা না থাকা এই কারণে সেগুলি কি অস্তিত্ব অস্তিত্বহীন হয়েছে এখন এরাই এসে বলতেছে যে ওখানে তো কি ছিল না দাওয়াত ছিল না ওখানে আরেক দল বলবে ওখানে জিকির ছিল না আরেকজন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 বুঝাচ্ছি এটা আল্লাহ রব বলে দেওয়া কারণে না থাকার কারণে বোখার আসম হাত ছাড়া হয়েছে কেন প্রতিহত ব্যবস্থা না থাকার কারণে এরপরে আরো বিভিন্ন অঞ্চলের মধ্যে ইসলামী পিছিল হুকুমত ছিল সেইগুলি পুফুরি হুকুমতে রূপান্তরিত হয়েছে কেন আল্লাহর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 না থাকার কারণে দিনের পথে প্রতিহত ব্যবস্থাটা ব্যবহার করার ব্যবহার না করার কারণে ব্যবহার করে নাই এই কারণে তাহলে দিন টিকে থাকার জন্য দিনের জন্য প্রতিহত ব্যবস্থাটাকে কি যেই পরিমাণ প্রতিহত ব্যবস্থার মধ্যে শৈতিল্য আসবে সেই পরিমাণ দিনের মধ্যে কে এসে যাবে হাদমুন এবং ধ্বংস এবং পতন কি চলে আসবে হাদম মানে কি ধসে যাওয়া পতন হয়ে যাওয়া যে পরিমাণ প্রতিহত ব্যবস্থাটাকে পরিত্যাগ করা হবে সেই পরিমাণ কি হবে যেহেতু টিকে থাকা কাম্য তাহলে তার জন্য প্রতিহত ব্যবস্থাটাও কি অপরিহার্য কেউ যদি দিনকে ভালোবাসে আর প্রতিহত ব্যবস্থাকে ঘৃণা করে সেটাকে গ্রহণ না করে তাহলে আর হয় না নেওয়া হলেও সেই মসজিদ ধসে দেওয়া হবে তার পতন হয়ে যাবে যদি কি না থাকে প্রতিহত ব্যবস্থা না থাকে অতপর আল্লাহ রব আহমিন বলতেছেন বলে আল্লাহ রবীন্দ্র সাহায্য করবেন যে আল্লাহকে সাহায্য করবে যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ রব আলিন কে বন্দা সাহায্য করবে কিভাবে পুরানি করিমের অন্ন আয়তের মধ্যে আল্লাহ বলেছেন ও আঙ্গাল হাদিদ ফি হিবাস নাস মানা আলম আল্লাহু যাচাই করবো আমি যে দেখি কে আল্লাহ এবং আল্লাহ রসুল কে না দেখে সাহায্য করে আল্লাহ এবং আল্লাহ রসুল কে না দেখে সাহায্য করার জন্য একটা ব্যবস্থা আল্লাহ রব আহিন বলেছেন কিসের মধ্যে লুহার মধ্যে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 কে সাহায্য করে এটা দেখব বলে তাহলে লুহা ব্যবহার করে যদি আল্লাহ কেউ সাহায্য করে স্বীকৃত ব্যবস্থায় সে আল্লাহকে কি করলো সাহায্য করলো এই সাহায্যটাকে আল্লাহ রব আলামিন আল্লাহকে সাহায্য করে সাহায্য বলে গনে নিয়েছেন এই সাহায্যটাকে আল্লাহা কি করে কি হিসাবে বলছেন যে এটা আমাকে সাহায্য করা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 नुसरत कर नुसरत करते आयतर भाष्य लुहार माध्यम आल्लाब आलमीन दिन के आल्ला सहाय करा करते कि आल्ला नुसरत आशा कर আশা করে কি লাইনে আল্লাহ নুসরত আসবে বলে আল্লাহ পাক সরাসরি উল্লেখ করে দিয়েছেন সেই লাইনের বিরোধিতা করেছে বুঝেছেন বিষয়টা কি এখানে একটা সংশয়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 ম আছে ক্ষমতা আছে না সাহায্য করতে হয় না কিন্তু না আল্লাহর দুর্বলতার জন্য নজ্লাহ হাসিরের মাঠে আল্লাহ রব বলবেন হে বন্দা আমি ক্ষুদার্থ হয়ে তোমার কাছে গিয়েছিলাম তুমি আমাকে খাবার দাওনি আসলে কি আল্লাহ রব হয়ে গিয়েছেন না আল্লাহর বন্দা